শৈফ নিজী বিসিলহ্মানির কদুদ আসহু সিহা আখ হুম সবুদ হুম ফিম বি হসন ল قالوا الطير نبيك و بما معك قال طائركم عند الله بل انتم قوم تفتنون وكان في المدينه تسعه راحتين يفسدون في الارض ولا সাল محمد, محمد كما صليت على তাল وعلى আলি ইবরী ইন্ন حميد مجيد হারিকালা মোহাম্মদওয়ালা আলি মোহাম্মদ কমারক্তাল ইবরিমালা আলি ইবরি ইন্ন কাহমীম্মীদ সম্মানিত ওলামাই কারাম দূরের এবং কাছের সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রবীন্দ্রে কুটি কুটি সুক্রিয়া মহান আমাদেরকে সলাতুল সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রব্বুল্লা আলমিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে कैकटी आयाते संक्षिप्त भावी कर सम्मानित भाई बनरा धारा कुरने कारिमर तापिर सूरा चलती सूराटर नाम हल সবাই বলে গেছেন সুরা আর নামালের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাপসির হবে ইনশাল ইতিপূর্বে আমাদের ধারাবাহিক দ্বিতীয় দফার তাপসিরে দুটি পর্বের তা হয়েছে আজকে সুরা তৃতীয় পর্বের তা হবে আমরা প্রথম তাপসির এই সুরার প্রেক্ষাপট আলোচনা করেছি এই সূরাটির মধ্যে আল্লাহ রব আলিন বিশেষ করে আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ এবং নবী সাল্লা রেসালত সংক্রান্ত বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করেছেন এবং এই প্রসঙ্গে আল্লাহর আলম পূর্ববর্তী দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের জাতির সাথে তাদের যে অবস্থা সৃষ্টি হয়েছিল সেই অবস্থাগুলোর কিছু বর্ণনাও এই সুরার মধ্যে আল্লাহ রব্লা আলমিন দিয়েছেন এই এই সুরার মধ্যে পূর্ববর্তী কয়েকজন প্রসিদ্ধ নবীর দাওয়াতের ইতিহাস আল্লাহ রব্লা আলমিন বর্ণনা করেছেন আমরা গত তাপসিরেও কয়েকজন নবীর দাওয়াতের ইতিহাস আমরা দেখেছি সেখানে সোলাইমান আলহ ইসালামের ইতিহাস আল্লাহ রব্লা আলমিন অত্যন্ত সুন্দর ভাবে এবং সাহিত্যিক ভঙ্গিতে আল্লাহ রব্লা আলমিন আলোচনা করেছেন কোরআনে কারিম পুরোপুরি একটা গদ্যের বইও না একটা পদ্মের বইও না কোরআনে কারিম কবিতাও না আবার একেবারে গল্পও না মানে দুইয়ের মাঝামাঝি কোরআন কোরআন কোরআনের মতোই এজন্য কোরআন এমন একটা কিতাব যে কিতাব কে দিয়ে আল্লাহ রবাহ আলমিন যে এই কোরআনের মতই আরেকটা কোরআন বানায় নিয়ে আসো এরপরে আল্লাহ সুমান আরো কমাই দিচ্ছেন কমাই দিয়ে বলছেন আশার চুয়ারি মিসলি বেশি দরকার নাই দশটা বানায় নিয়ে আসো এরপর আল্লাহ বলছেন অনেক চেষ্টা করে সর্বশেষ স্বীকৃতি দিয়েছে যতগুলো দিক ও বিভাগ আছে প্রত্যেকটা দিক ও বিভাগ আল্লাহ রব্লা আলমিন কোরানে কারিমের মধ্যে বর্ণনা করেছেন সাহিত্য বলা হয় ওই জিনিসটাকে मानसर अंतरे मानुषर अंतरे सृष्टि मानसर अंतरे प्रभावी मानुषर अंतरे आघात बदब एटे बहित्य बोला फान शिल्प कुरान करीम एम एक कितब एट जो उपस्थापन जो तलावत् এটার যখন অনুবাদ হয় এটার যখন তাপসির হয় তখন কি হয় কোরআন কারিমের বড় একটা বৈশিষ্ট্য হল ইদা জুকের যখন এই কোরআনে করিমের জিকির হয় কোরআন একটা বড় জিকির কোরআন জিকিরের করি আল্লাহ আল্লাহ করা এটা মনে হয় জিকির কোরআন হলো বড় ধরনের একটা জিকির কোরআন এর তালাওয়াত একটা জিকির কোরআন এর আরেক নাম জিকির এই জন্য কোরআন এর তাপসির এটা একটা জিকিরের মাসলিস জিকিরের মাহাফির পাক বলেন যখন এই জিকির উপস্থাপন করা হয় ওয়াজিলাত এই উপস্থাপন করলে। কম্পন তৈরি হয়ে যায় মুমিনদের অন্তরে কম্পন সৃষ্টি হয় সুভান ওয়াজিলা ওয়াজিলা মানে মুমিনের অন্তর একেবারে ভীত হয়ে যায় বয়ে কাটতে থাকে মুমিনের অন্তর এটা কোরআন একাডেমির বড় একটা মজেদ এই জন্য নবী সাল্লাহাম যখন কোরআন দিয়ে করতেন আল্লাপা কোরআনে নির্দেশ দিতেন দিয়ে কোরআন দিয়ে উপদেশ দেন এই জন্য নবী সাল আলাই যখনই ওয়াজ করতেন উপদেশ দিতেন কোরআন দিয়ে উপদেশ দিতেন আর নবী সাল্লাহামের ওয়াস কি হইত আমাদেরকে ওয়াস করলেন কিরকম ওয়াজ মাান বালি খাতান বালাগাত পূর্ণ অলংকার পূর্ণ অনেক সুন্দর হৃদয় বিদারক আমাদেরকে ওয়াজ করলেন আমাদের আমাদের চোখগুলো থেকে জর করে পানি পড়া শুরু হয়ে গেল সুহান আল্লাহ তাহলে কোরআনের একটা মজেজা আবার নবী সাল ইসলামের জবান থেকে বের হওয়া আরেকটা মো জেজা আল্লাহ এই দুই মজেজা একত্রিত হয়ে যখন কোরআন তালাবাত হয়তো কোরআনের তাপসির হয়তো কোরআনের জিকির হইত তখন অন্তরে তাসির সৃষ্টি করত এটা যত বেশি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহর জমিনে কোন বই কোন কিতাব কোন পুস্তক আজ পর্যন্ত এত মানুষের অন্তরে তা আসির সৃষ্টি করে নাই এজন্য জন্য কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য গ্রন্থ विता गल्प उपन्यास नाटक अनेक मान ग्रेणी विभाग आज अनेकधर आरोप कवित अनेकधर श्रेणी विभाग आरोप কবিতা হওয়ার জন্য দুইটা জিনিস অপরিহার্যপূর্ণ এটাকে আরবিতে বলা হয় কাফিয়া বাংলায় বলা হয় অন্তমিল আরেকটা হলো ছন্দ ছন্দ সাড়া আপনার বাহার ছাড়া আরবিতে বলে বাহার বাংলায় বলে ছন্দ ছন্দ ছাড়া বাহার ছাড়া কবিতা হয় না তাহলে একটা বাহার লাগে আরেকটা লাগে। লাগে লাগে। মানে একটা অন্তমিল আল্লাহ রব আলিন কোরআনে কারিমটাকে নাজিল করেছেন দুইটা জিনিস দিয়ে বরপোর করে রেখেছেন সোহান আল্লাহ বাহার ছন্দ কোরআনের প্রত্যেক আয়াতে আয়াতে ছন্দ আছে कुरान मन एक छंद मानी सागर डेउ बाहर मानी सागर बाहर मानी सागर तो सागर केंद मानी कवित छंद गेउर मत सागर डेउर मत सागर ढे जेमन लाफा अब लाफा अब ठीक कवित छंद गाक लाफा के बोला बाहर কোরআনে কারিমের আয়াত গুলো বাক্য গুলো এই রকম ছন্দ আকারে আল্লাহ রবীন্দ্র এটা শুধু একটু মনোযোগ দিয়ে আপনি যখন তাহলে করবেন দেখবেন এটার ভিতরে আল্লাহ রবীন্দ্র এমন ছন্দ রেখেছেন প্রত্যেকটা বাক্যের মধ্যে শব্দের মধ্যে আল্লাহ রব্লা আলমিন বাহার লুকায়িত রেখেছেন ছন্দ লুকায়িত রেখেছেন আবার এটাকে পুরোপুরি আঠারো প্রকারের বাহার দিয়ে আল্লাহাক নাজিল করেন নাই এটার ভিতরে এমন এক উপাদান দিলেন ছন্দ আছে আবার ছন্দবিহীন আছে আপনি একটা দুটা আয়াত মিলাইলে বুঝতে পারবেন যে আরবি যে ছন্দের যে মাত্রা এটা কোরআন প্রত্যেক সুরার মধ্যে আল্লাহ রবীন্দন এই ছন্দ ব্যবহার করেছেন বাহার ব্যবহার করেছেন কিন্তু সম্পূর্ণ মিল রেখে বাহার আল্লাপ ব্যবহার করেন্লাপাক ঘোষণা দিয়ে দিছেন ছন্দ আছে কিন্তু আল্লাহ বলছেন না আমার রাসুলকে আমি কোন কবিতা শিখাই আমার রাসুল কোন কবি না তাহলে বোঝা গেল কেন আল্লাহ বলছেন কবি না কারণ কোরআনটা কবিতা না ছন্দ আছে কিন্তু কবিতা অক্ষর সেটা আপনি খালি চূড়াটা দেখেন চূড়া নমল দেখেন প্রথম আয়াতটা শেষ হয়েছে কোন অক্ষর দেশে দিয়ে এইভাবে দেখেন প্রত্যেকটা আয়াত নুন পাঁচ নম্বর পর্যন্ত নুন ছয় নম্বরে আসি নুন নাই ছয় নম্বর আয়াত হয়ে গেছে ও এ কালাত মিল্লাদ হাকিম আবার দেখেন সাত নম্বর থেকে আবার নুন সাত আটেও নুন আবার নয় এসে মিম আবার নুন আবার এগারোই মিম আবার বারোই নুন তেরোই নুন চোদ্দই নুন এইভাবে আল্লাহ রব্বুল আলমিন কাফিয়া গুলো অন্ত সাজাইছে যদি সবগুলো নুন দিয়ে দিতেন সব নুন হয়ে যেত আরবের কবিরা সহজে মিলে যেতে পারতো स्ता दिए अपनी हेटे गायर रेखा दी आपनार बोले कार मरुभूमिर बालुर हेटे गेस बालुरे अपना परीक्षा निरीक्षा कर আমরা বলি সেই যুগে বিজ্ঞান ছিল না আমরা সব বিজ্ঞান শিখে ফেলছি সেই যুগে কেমন ছিল যে বালের মধ্যে পা দিয়ে আপনি হেঁটে গেছেন সেই সময় দেখেন এই টেস্ট সেই সময় করছে আল্লাহ তাহলে কোরআনে কারিমের মধ্যে সাহিত্যের সব উপাদান এই কথাটা এই জন্য বলছিলাম যে এখানে আল্লাহ রবাহ আলমিন सोलैमान आलिस्लम घटना कर पृथ्वी रचना करते कैमन सहित्य भंगी ताकें सोलैम आलिस्लम ঘটনা বর্ণনা করতেছেন আর ঘটনা বর্ণনা করেছেন দুইজনের ঘটনা বর্ণনা করেছেন না সেখানে আল্লাহ রবীন্দন প্রথম উপস্থাপনাটা করছেন সোলাইমানের মন্ত্রিসভার মিটিং দিয়ে উপস্থাপনাটা দেখেন প্রথমেই আপনার এই অনুষ্ঠান স্থলে কারা আছে কি আছে না আছে সব বোঝা যাবে এটা হলো সাহিত্য এখানে সোলামান আলি ইসালাম আসতেন রাজ মিটিং শুরু হয়েছে এমন সময় সোলামান বলতেছেন ওয়া তা বলে কি আজকে অনুপস্থিত কিনা হুদহুত অনুপস্থিত কিনা এই সালাম আলী সালাম এখানে উপস্থাপন করতেছে একজন এখানে উপস্থাপন করতেছেন যিনি মঞ্চের সভাপতি তিনি বলা যাচ্ছেন আরেক পাশে আছে বসে আছে মন্ত্রী সাহেব আরেক জায়গায় সুন্দর করে আসতে করে চলে আসছে বাসার সামনে এসে বলতেছে আহাতমা আলম তহিদবিহি আমি অনেক সুন্দর সুন্দর খবর নিয়ে আসছি দেখেন এই হুদুদের উপস্থাপনাটা হুদুদের বর্ণনাটা যে হুদুদ কেমন করে সেই দরবারের মধ্যে সুন্দর করে উপস্থাপনা করে দিল প্রথম সালাম আলহিস উপস্থাপন করলেন এবার হুদুদ উপস্থাপনা করলেন হুদুত ছব বর্ণনা দিয়ে দিচ্ছেন একেবারে বিস্তারিত বর্ণনা সব দিয়ে পরে এবার দিচ্ছেন আলহিসাম বললেন যে তুমি আমার পক্ষ থেকে এজহাব কিতাবি আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে যাও হুদুদকে বলেন চিঠি নিয়ে যাও চিঠিটা নিয়ে তার সামনে রাখো তারপরে তুমি লক্ষ্য করো যে পরে কি করে এটাকে যদি আপনি একটা মঞ্চে অভিনয় করেন সুন্দর করে চরিত্র দিয়ে ফুটে তোলেন দেখবেন যে এটা উন্নত মানের একটা সাহিত্যিক অবস্থা সুবাহ এই এই বিষয়ের উপর আত্মসবির সৌন্দর্য এই বিষয়ের উপর অনেক বই রক এই ঘটনাটাকে এই সুরা আনলের এই সালামান আলহ ইসলামের উপস্থাপনাটাকে তারা এক নম্বরে রেখেছেন যে সাহিত্যিক কোরআনের সাহিত্যিক চিত্রায়ন কি সুন্দর করে আল্লাহ রবাহ আলমিন উপস্থাপন করেছেন অর্থাৎ সবচেয়ে বড় ডাক্তার যদি কোরআন হাতে পায় সে কবে আমার ডাক্তারই তো এটা সামনে কিছু না দুনিয়ার সবচেয়ে বড় ভাষাবিদ পন্ডিত যদি হাতে পায় তো বলবে যে আমার ভাষা আমার জ্ঞান ফিলোলজি এটা সামনে কিছুই না এরপর আল্লাপাক আরেকজন নবীর অবস্থা বর্ণনা করেছেন ৪৫ নম্বর আয়াত থেকে যার অবস্থা বর্ণনা করেছেন তিনি হইলেন সুবহান তার ঘটনা বর্ণনা করার কারণ হলো, তার ঘটনার সাথে আল্লাহ রাহ আমি কাছে রাসুল বানিয়ে পাঠাইলাম সামুদ জাতির কাছে রাসুল পাঠাইলাম কাকে আখা হোম সলেহা তাদের ভাই সালে আমি আমার নবী পাঠাইছি এটা বলার নাই বলছেন কি আখা হোমে ওই সামুদ জাতির ভাই এই সামু জাতির ভাই কেন বললেন এটার মধ্যে আল্লাপক অনেকগুলো প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন একটা জবাব হলো আমি যে জাতির কাছে যে নবী পাঠাই আবার আমেরিকাতে আমেরিকার নবী পাঠায় যেই অঞ্চলে যেই এলাকার মানুষ তাদের বাই তাদের স্বজাতি তাদের স্বজাতি কেন পাঠান অন্য জায়গা থেকে হইলে অসুবিধা কি कारण अन्न जैगा आसले जरूर मस्तिष्क रुचि चला देव से दावा क्या करते जरूर भीतर जरूर सार्विक अवस्था सब जाना जी जे भाव बुझाते बाजाइटना এই জন্য আল্লাপাক প্রত্যেক নবীকে তার সজাতির মধ্য থেকে তাদের ভিতর থেকে আল্লাপাক নবী বান দ্বিতীয় বিষয় হলো নবীরা আল্লাহ নূরের তৈরি না এরা আখাহুম হোম ধরেন দুজন ভাই এক ভাই মাটির তৈরি আরেক ভাই নুর তৈরি হতে পারে দুই ভাই তো দুইজনেই নূরের হইলে দুজনেই নূরের হবে আর মাটির হইলে দুজনে মাটির হবে তা আল্লাহ আশা হোম নবীরা তাদেরই ভাই অর্থাৎ নবীরা তাদের মানুষ এবং ওই এলাকার অর্থ এই নয় যে আমি একজন ফেরাস্তা পাঠাইছি একজন জিন পাঠাইছি বা আমার কোন অংশবিশেষ পাঠাইছি এরকম না এজন্য আল্লাহ পাকে স্পষ্ট করে দিচ্ছেন আশা হোমে তাদের ভাই সালে বলতে পারবেনা না কিন্তু আদম আলাইসালামের সন্তান হিসাবে মুমিন হিসাবে নবী সাল সাল্লাম আমাদেরকে তোমাদের রবের সম্মান করো তোমাদের ভাইয়ের তোমাদের ভাইকে সম্মান করো এখানে বাই মানি কে আল্লাহ রসুল সাল্লাম তারপরে নবিসাম একদিন কবরস্থানে গেছেন যাই কবরবাসীকে সালাম দিলেন দেওয়ার পরে বলতেছে আমরা এত সাহাবি আমরা কি আপনার ভাই না আমরা এত আছি হাজার শত শত আমরা কি আপনার ভাই না আল্লাহ রসুল বললেন না তোমার সাহাবি তোমরা আমার না, তোমরা আমার বন্ধু তোমরা আমার সাথী তোমরা আমার সাহাবি তোমরা আমার ভাই হলো কারা বাদ যারা আমার পরবর্তীতে আসবে এখনো পৃথিবীতে আসে নাই আমার দেখবে না এরা হলো আমার ভাই সুহান জিজ্ঞাসা করলেন আপনি আপনার বাইদেরকে চিনবেন কেমন কেমতার দিন আপনি তো আপনার বাইদেরকে দেখবেন না আমার ভাইয়েরা সবসময় অজু করবে দৈনিক পাঁচবার সুহান কারণে তাদের অজুর অঙ্গগুলো গুলোকে আমাদের ময়দানে চমকাতে থাকবে নূর বের হইতে থাকবে শুভ্রতা প্রকাশ পাবে এগুলা দেখে আমি আমার ভাইদেরকে চিনে ফেল সবহা তাহলে আমাদেরকে ভাই বলছেন কিন্তু আল্লাহ বলছে না বাপ ডাকা যাবে আমার রসুল হনেন আল্লাহ রবাহিনের আল্লাহ আল্লাহাক বললেন যে সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাই সালামকে আমি রাসুল বানিয়ে পাঠাইলাম কাছে দেওয়া শুরু করলেন ফাইদা হুম এই দাওয়াত দেওয়ার সাথে সাথে সামুদাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল যারা মেনে নেয় তারা মেনে না নিয়ে ক্ষান্ত হয় নাই এবার এদের বিরুদ্ধে উঠে পড়া লাগছে যারা তাহিদ মেনে নিয়েছে কেমন কথাটা দেখেন নবী কথা নবী যেমন নবীর কথা তেমন কালামুল মুলুকে মুলুকুল কালাম আরবি ভাষার প্রবাদ বাক্য হইলো বাচ্চা যেমন বাদশা বাচ্চার কথাও বাচ্চা একটা কথা আমরা সাধারণ জনগণ বলা আর একজন মন্ত্রী মহোদয়ন্ত্রী তিনি কথাটা বলছেন দেখেন কি সুন্দর কথা ও আমার কাউ হাসানার আগে কল্যাণের আগে লাভ করো নাই তার আগে আল্লাহর গজব ডেকে আল্লাহ আল্লাহ যদি তোমরা আল্লাহ রব আলমিনের কাছে করতে আল্লাহ রব আলমিন তোমাদের উপরে রহম করতেন সোভান তাহলে আল্লাহ রস্ত আল্লাহাম আমার আমি দৈনিক সত্তর বারের বেশি আল্লাহ করি সুতরাং তোমরা বেশি বেশি ইস্তক পার করো আল্লাহর কাছে এক নম্বর হল তাও আর এই বাসায় নিয়ে এসে পড়ে ফেলছেন শুধু একবার সবচেয়ে যেটা সবাই Зд right, some have no,dfisad have a snap of it yet. ні stands for Ustaka, Ustaka, Ustaka will be a leader, Ustaka, Ustaka. Chiya? Alla h uma anta rabbi, আনা আলা আহদিকা anta, Ӕ icoma illa anta gauar আলাইয়া। وَأَبُوْ أُولَكَ بِذَنْبِي فَاغُفِرِلِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الزُّنُوبَ إِلَّا أَنْتَ يتن نام هلوكي <تصفيق> سيّد الاسطغفار خالي استغفار نايت استغفار اللیڈار نتا شوكال بیکال شب شبه سيّد الاسطغفار فتمن ایک ون ایک لوگ موبائل چنته قورياني کی قرصت ته سي. سيّد الاسطغفار پرس سي. ته সবসময় আল্লাহর কাছে মৌখিক মৌখিক করবেন পাঁচবার ফরজ নামাজ পড়বেন না পাঁচবার কয়বার হবে পনেরো বার সন্নত নামাজের পরে না শুধুমাত্র কিসের পরে ফরজ নামাজ হবে দৈনিক পনেরো বার এখানে হয়ে যাবে তারপরে অন্যান্য সময় বার অগণিত শঙ্কর তারপরে তারপরে আস্তা ইলাই এটা একটা আস্তা ফেরুল্লাহ এটা আমাদের দেশে বেশিরভাগ ভাই বোনেরা এটাই জানে তো এটা ফুটলে গুনা নাই কিন্তু গুনা এক জায়গায় যে সুন্নত থাকতে সুন্নত বাদ দিয়ে বানানো যাওয়া এটা অন্তরের বক্রতার লক্ষণ নবী সালাম যেটা কেন আমি ওই দিকে যাবো কেউ যদি এটা না প্রমাণ করতে পারলে এক কোটি টাকা দিব যদি কয় যদি মিন হারাবি মিনকুললেবে ও বইলে এটা যদি না প্রমাণ করতে পারো এক কোটি টাকা ভাইবা জবাব হল না দরকার নাই এটা প্রমাণের কোন দামে নাই বলো যেখানে আপনার স্বপ্নের সুন্নত আছে যে নবী সালাম কিভাবে এটা বিদ্যমান আছে সাহবাঈ কালাম কিভাবে বিদ্যমান তাহলে আপনার সামনে সুন্নত আছে তা আপনি নজর এই বেশি বেশি করবেন সারাদিন আর যখন কোন বিপদা আপদে পড়বেন কোন জায়গায় সাথে সাথে বেশি বেশি পার করবেন তাহলে আল্লাপা গ্রহম করবে বেশি বেশি দরুৎ শরীফ পড়বেন তাহলে আল্লাহ রব আলিন রহম করবেন আলাই এত সুন্দর উপদেশ দিলেন जवाब तुम्हारे तुम्हारा अशुभ शक्ति लक्षण तुम्हारे अशुभ शक्ति मन करतेमे की अशुभ अमंगल कारण মানে এই সমাজটার অমঙ্গলের কারণ অশুভের কারণ তোমরাই মানে কারা মুখে সমাজের অশুভ শক্তি মনে করত সমাজের অমঙ্গলের কারণ মনে করত। এজন্য দেখবেন যে ওই বিভিন্ন দেবতার হাতে কতগুলা চুরি দা তারপরে বল্লম এরকম থাকে থাকে না কেন থাকে অশুভ শক্তি মুমিনেরা মুসলিমেরা মানে এই দেবতা যে অশুভ শক্তি নষ্ট করতেছে কারণ যুগে যুগে মুর্শিকেরা কুপাররা মুসলিমদেরকে মুমিনদেরকে নবীর আসুলদেরকে তৈর মানে অশুভ শক্তি মনে করত সুরাই আসিনের মধ্যে দেখেন ওই যে তিন লোক নবীর দাওয়াতের সাথে তিনজন দৌড়াই এসছে দৌড়াই এসে দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন তারা আলী তারা বলছিল অশুভ শক্তি মনে করতেছি তোমাদেরকে আমরা খারাপ মনে করতেছি তোমরা আমাদের সমাজের অমঙ্গলের কারণ এজন্য জন্য দাওয়াত যারা করবে তাদেরকেই তারপরে তুমি এসব শূন্যতের কথা কই আমাদের মধ্যে কি করছো গণ্ডগোল লাগায় দিচ্ছ অনেককে সৃষ্টি করে দিচ্ছ তোমরাই সমাজের অশুভ শক্তি অমঙ্গলের কারণ ফেতনার কারণ এই কথাটাই বলছে যে তোমাকে এবং তোমার সাথে যে মুমিনেরা আছে এদেরকে আমরা অশুভ শক্তি মনে করতেছি আমি আল্লাহর কাছে সুফদ্য করলাম আল্লাহর নিকটে সুভদ্র করলাম আমি তোমাদের কোন অশুভ শক্তি না আমি তোমাদের জন্য বরং শুভ শক্তি তোমাদের জন্য আমি কল্যাণ নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে যেটা করতেছাই ফেতনা কিন্তু উল্টা নবীর কয় এরা ফেতনা সৃষ্টি করে কারণ ফেতনা বলা হয় কোন জিনিসকে জানে না ফেতনা হলো সিরকি আরেক নাম ফেতনা আমার রসুলের সুন্নতের বিপরীত কাজ করে অর্থাৎ বেদাত করে বেদাতি আকিদা বেদাতি আমল পোষণ করে তাদেরকে সতর্ক থাকা উচিত বা হুম ফেতনা তাদেরকে ফেতনা গ্রাস করবে এই ফেতনা মানে আল্লাহ রবাহিন বলেন আমি কে যেই নগরীতে যেই শহরে পাঠাইলাম সেই শহরে নয় জনতা এই নয়টা গোত্র হয়েছিল সন্ত্রাসের মদকদাতা ইউপ সিধু নাফিল আর এরা জমিনে ফাঁসাদ সৃষ্টি করতো এই ফাঁসাদ মানে সন্ত্রাস সন্ত্রাস তৈরি করতো দেখেন এই নয় কা নয় বাগে বিভক্ত কিন্তু সলে ইসলামের ব্যাপারে নয় দল এক হয়ে গেছে এরা নয় গ্রুপে বিভক্ত কিন্তু সলে আল ইসলাম যখন দাবারটা দিছে আমাদের ঐক্য নষ্ট করে দিছে এবার নয় গ্রুপ এক হয়ে গেছে এক হয়ে কি বলতেছে নয় গ্রুপ মিলে আল্লাহর কসম করতেছে সবগুলো মিলে কসম আল্লাহম লানুবাইহু আহলাহু। এই সলে এবং তার আহালকে রাত্রে বেলায় শেষ করে দিমু রাত্রেবেলায় খতম লালুবাই তানুবাই তাম বেলায়। আল্লাহর কসম করেছে আল্লাহ নবীদের মারি ফেলবো ইমানদারদেরকে মেরে ফেলবে আবু জাহেল যুদ্ধ করতে চায় নবী সালামের বিরুদ্ধে দোয়া করে গেছে কার কাছে আল্লাহর কাছে গিলাপ ধরে আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর কসব এদেরকে রাত্রে মেরে ফেলবোয়ালি মা সকাল বেলায় আমরা তার আমরা জানি না চেনি না আরে হে কেমনে মারা গেছে আমরা কেমনে জানি আরে ওই জায়গাও তো চেনি না জীবনে আমরা ওইদিকে তো যাই নাই মানে সকালবেলা আমরা এমন ভাব এমন কথা বলবো করছে আমরা এমন শক্তভাবে কথাটা বলবো যাতে মানুষ বুঝে আমরা বড় সত্যবাদী হান্না সত্যবাদী মানুষ যেমনি কথা বলে মানে মিথ্যাটাকে এত শক্ত করে বলবো মানুষ বুঝবে যে আমরা সত্যবাদী खासियत सामुद जीते आल्लासम रे मेरे फिलबो सकाल बेला अस्वीकार कर मानु जो विश्वास कर ठीक ये बलो একটা ষড়যন্ত্র করেছে ওয়ামাকার মাকারান আমি ওই ষড়যন্ত্রের জবাবে একটা কৌশল নির্ধারণ করেছি ওয়াহুমলাশরুন তারা সেটা উপলব্ধি করতে পারে না টেরো পায় নেই গবেষণা করে দেখো আন্না দাম হুম আজ তাদেরকে তাদের কাউমকে সবগুলাকে একসাথে আমি দলির সাথ করে দিয়েছি কেমন ভাবে ধ্বংস করছি ধ্বংস অবশেষ তোমাদের সামনে রেখে দিছি রাত্রে যায় দেখে আসো দিনে যাই দেখে আসো এখনো আছে ফাতিলকা বইউ এগুলাই ছিল তাদের বাড়িঘর আল্লাহ বাড়ি ঘর গুলো আল্লাহ রেখে দিচ্ছেন তাদের জুলুমের কারণে এগুলো আজকে বিরান ভূমি সৈন্য ভূমি হয়ে রয়েছে ঘর আছে গড়ের লোক নাই কিন্তু পাথর কাটা ঘর এখনো আছে করা গুলা আমার নবিশ্বাস করব। সেই মানুষ গুলার ঘর দেখা ঘর আছে হেরা নাই অবশ্যই এর ভিতরে যাদের ভিতরে আছে যারা বুঝে তাদের জন্য অনেক নিদর্শন আছে মানুষ মানুষগুলোকে সেদিন রক্ষা করেছি সুহান আল্লাহ আল্লাহ ইমানদারদেরকে মুতাকিমদেরকে সব সময় ভাবে রক্ষা করেন এটা আল্লাহর সুন্নত এখানে আল্লাহাক সালে আলাইসালামের ঘটনা শেষ করলেন এবার আরেকজন আল্লাপাক নবী বানাইছেন তাই এই বাতিজাদের একজন হলো লৌত আলহ ইসালাম তার এলাকা ছিল সাধু মুত্যকা এই এলাকাটা আল্লাহাক তাকে নবুগতের জন্য দিয়েছিলেন যে এই এলাকাটা এই উপত্যকায় তুমি মানে লুত আলহিস থেকে এই কাউমের অপকর্মটার নাম হয়েছে লেবাতাত সমকামিতা এই সমকামিতার অবস্থা দেখে লুত আলহিসাম তার কাউম বলে উঠলেন खराब पूरा समाजे तुमरा अश्लील कस इन्नाता रेजाला नारीद के बद मे के बद पुरुष कारण पशु जे क्यों करना तुम्हरा से क्या करो आल्लर जमीन पशु समकामा कूको करना गोरुओ करना छागलो करना, करना कि আবার পৃথিবীতে চালু হয়েছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় সমকামিতাকে বৈধতা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয় যে সমকামী বিবাহ হইলে সেটা বৈধ তারপরে সমকামিতা কোনো অপরাধ না এবং ভিতরে ভিতরে গোপনে গোফনে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের ভিতরে এই বিষাক্ততা এই অস্থিরতা কাজ করা যাচ্ছে এই অনেক সংগঠন আছে সমকামীরা ব্যাপক আকারে এবং একসময় দেখবেন যে এই দেশে দাবি উঠবে যে এই সমকামী তা বৈধতা দিয়ে দাও আল্লাহাক এখানে এই লুতের কাউমকে আল্লাহাক বলছেন কাউমন্ত তোমরা হইলা দুনিয়ার মধ্যে জাহেল জাতি দাওয়াত উপস্থাপনের পরে তার কোন জবাব দিল না মানে আমরা ভালো করতেছি খারাপ করতেছি কিচ্ছু কয় নাই লাস্ট জবাব কি ই তিনমিন কারিয়াতে কুম আমাদের এই জনপথ থেকে এই এলাকা থেকে আলুত কে বের করে দাও এই দেশে থাকতে পারবে না এই দেশ থেকে বের করে দাও কাকে আলু আলু মানে লুতের পরিবার মানে খালি লুতালের পরিবার না ইমানদারেরও আলুতের মধ্যে অন্তর্ভুক্ত এজন্য জন্য ওই আমরা যখন দরুদ পড়ি আল্লাহ আল্লাহম্মদ ও আলা আলে মুহাম্মাদ। আল মুহদ কারা কেউ কেউ ওই পাক ব্যবসায়ীরা আমি ওই দিনে দেখছি যে এক ব্যবসায়ী ইন্টারনেটে পাকিটে ব্যাখ্যা দিচ্ছেন যে জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন দরুত শিখেছেন আহলেবাহের সম্মান অবশ্যই আছে কোরআন দ্বারা স্বীকৃত সোনা দ্বারা স্বীকৃত আহলেবাহের মর্যাদা কিন্তু আহলেবাহের মর্যাদা আর পাক পাঞ্জাতন দুইটা তো এক জিনিস না আহলেবাহ মর্যাদা দিয়েছেন কিন্তু আহলেবাহা এই ব্যবসা করে না আলহামদুলিল্লাহ এখনো আরব দেশে আছে নবী সালামের বংশধর আহলেবায়েত যারা এরা এখনো আরব দেশে আছেন কিন্তু এদের একজনের নামও আমরা কেউ জানি না চিনি না জানেন কেউ জানেন একজন অরিজিনাল আহলেবায়ত আরব দেশের নাম বলতে পারবেন এরা অতি সঙ্গোপনে নীরবে নিবৃতে পল্লিতে মরুভূমিতে বসবাস করে এরা ওখানে বসে বসে তাও হৃদের উপরে জীবন যাপন করে আল্লাহর দিন পালন করে এ বাদতবন্দী করে ওরা জনসমুখে যায় যায় প্রচার করে বেড়ায় না আমি আহলেবায়ত এ কথা বলে বেড়ায় আজ আর যেগুলার নকল বাইত। সব নিয়ে আসেন এটা হলো আহলেবায়ের ব্যবসা পাক পাঞ্জাতনের ব্যবসা তাহলে আলে মোহাম্মদ মানি এখানে শুধু আহলেবায়ত না এখানে মোহাম্মদ যদি আল ইব্রাহিম মানি হয় আলে মোহাম্মদ মানি যদি শুধু নবীসাল্লামের আহলে বায় তা আল ইব্রাহিম কারা হ্যাঁ কথা বুঝেন নাই আমি বলছি যে যদি আলে মুহাম্মদ বলতে শুধুমাত্র মোহাম্মদ পরিবারটা আহ সীমাবদ্ধ হয় তো ইব্রাহিম আলহ ইসলামের আল বললে আল ইব্রাহিম বললে তারা কারা তারা তো আবুলের কারণ এরাই তো অর্জিন আল আল ইব্রাহিম কি কন এরা ইব্রাহিমের বংশধন না এই ব্যাপারে কোন সন্দেহ আছে এই মক্কার যত বড় বড় কাফের আছে মুর্শিক আছে মুনাফেক আছে এরা সবাই কিন্তু আওলাদের আসুল কোন সন্দেহ নেই কারণ এরা ইব্রাহিম আলহিসের বংশধর ইসমাইল আলহিসের বংশধর তা আউলাদ রসুল আপ কি হয়েছে জাহান্ন মে গেছে আউ্লাদ রসুল হইলে জাহ্নাত পাই যাবো এই গ্যারান্টি আল্লাহাক দেন নাই এরা নবীর বংশধর নবীর বংশধর নবীর আদর্শে নাই তাহিদের উপরে নাই সুন্নতের উপরে নাই বেড়ায়, দিনের সাথে সম্পর্ক নাই কুপর করে বেড়ায় তাহলে তারা কি হবে আলে মোহাম্মদ জাহান নামে আলম কেয়ামত পর্যন্ত যত সত্যিকারের সুন্নতের অনুসারী তারা সবাই আলে এ মোহাম্মদ আবার আমরা সবাই ইব্রাহিম আলাইসালামের মিল্লাতের উপরে বিশ্বাসী এই আমরা আবার আল ইব্রাহিম ইনশাআল্লাহ আলে মোহাম্মদ ও আলে দেখেন স্ত্রী আলের অন্তর্ভুক্ত হয়নি আবার পরিবারের বাইরে যারা ইমান আনছে তারাও আল এলুত এই পবিত্র মানুষ আমাদের এই এলাকা থেকে এদেরকে বের করো আমরা এইসব ভালো মানুষ চাই না লুত আল্লাহামকে আলু কে কারা বলতেছে ওই এলাকার মানুষেরা ওই জনপদের লোকেরা দেখেন আজও এরকম আপনি যখন একটু হালাল করতে চায় ঠিক এই লুত আল্লাহ ইসলামের সাথেও তার কাউমের লোকেরা এই আচরণটাই করেছে আমি পিছনে থাকা লোকদের অন্তর্ভুক্ত করেছে তাদের মধ্যে গণ্য করেছি পিছনে থাকা লোক কারা ওই যে কাফেররা বসে খেলা ও আমার না আলাই হিমাতের উপরে আমি বৃষ্টি নাজিল করেছি কিসের বৃষ্টি পাথরের বৃষ্টিটা আল্লাপা কেন খারাপ বললেন যে এই মানুষগুলোকে আগে সতর্ক করা হয়েছে কিন্তু সতর্ক করার পরেও যারা মানতে পারে নাই দিনের প্রতি আসে নাই এদের উপরে যখন আল্লাহর গজব নাজিলে হয় এই গজবটা কতই না নিকৃষ্ট এই আল্লাপাক তোমরা সবাই বলো আল্লাহামদুল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য একমাত্র আল্লাহর জন্য যে মানুষ গুলাকে যে বান্দা গুলাকে আল্লাহ রবীন্দিন মনোনীত করেছেন তাদের উপরে সালাম সমস্ত নবীর সালাম আল্লাহ আল্লাহ প্রশ্ন করে বলেন তোমরা আবার বলো আল্লাহ রব আলমিন তোমাদের জন্য বেশি কল্যাণ কর নাকি তারা যে মাবুদের সাথে সেরেক করে ওই মা বেশি কল্যাণ কর প্রশ্ন করছে দুনিয়ার মানুষ এবার তুমি বলো যে আল্লাহ তোমার জন্য বেশি কল্যাণ কর নাকি ওই সকল আল্লাহ দিয়ে তাহিদুল দাওয়াত এটা আমরা এর আগে অনেকবার আলোচনা করছি এটা হলো দাওয়াতের মূল মানে আল্লাহর দিকে তাও দাওয়াত তাহিদুল তাও এই পদ্ধতিটা আল্লাহকে এখানে অনুসরণ করছেন বল সৃষ্টি করেছেন ভিতর থেকে বৃষ্টির পানি দিয়ে অনেক ধরনের অনেক প্রজাতির বিভিন্ন রকমের বাগান বের করে নিয়ে আসেন কে তোমাদের জন্য এরকম। चतुर्दी जमीन मे जमीन भीतर छोट गईरक देखाओं जमीन भीतर तुम बीज दिए रखबा তার নির্দেশে সে একটা গাছ বাইর করে দেখাবে আল্লাহ বলছেন রকম কেউ নাই আলা হুম আল্লাহ আলাহ আল্লাহ এই প্রথম দাবারটা তভহিদুর রুব मान आल्ला क्षमता हलो आसमान सृष्टि की आल्लास इमानदार इटार जवाब महबूद नहीं आगे से स्वीकार कर আগের টা যে কাউকে দাবাদ দিলে যে আসমান বানাইছে আল্লাহ আল্লাহর সাথে কি আর কোন মাহবুদ আছে ইলা আছে তাহলে ইমানের প্রথম অংশ হলো ইলাহা। द्वित अंश हल्ला मानी गाड़ा है मानी अर्धेक हिल ईमानदार है কেউ যদি জিকির করে ইহা এলুকিম এটা কি ইমান হয়েছে আচ্ছা কেউ যদি বলে ইল্লালদার দুইজনে ইমান দান না ইমানদার হতে হলে কি হতে হবে আল্লাহ কেউ যদি বলে আমাশাহ আল্লাহ ইল্লাল বাদ এই লোক ইমানদার না আবার যদি লা ইলাহা বাদ দিছে খালি ইল্লাহ ইহ কিন্তু আরবের কাফেররা মেনে নিছিল মেনে নিছে না কি বলেন আরবের কাফেরা ইমনে মানছে তাদেরকে জিজ্ঞাসা করা বলছে বানাইছে যিনি উনি খালি আল্লাহ না উনি আলিম উনি আজিজ মহা ক্ষমতাশালী মহাশক্তিধর কাপেরদেরকে জিজ্ঞাসা করা হলো আসমান জমিন কে বানাইছে অবশ্যই একমাত্র আল্লাহ কাপের আল্লাহ স্বীকার করছে করছে না আল্লাহ আল্লাহ আসমানা সামাইওয়ালার দে আসমান জমিন থেকে কে তোমাদের কেরি জিগ দেবাবনা খালি আল্লাহ না কয় অবশ্যই অবশ্যই আল্লাহ মানে ইতির ভাবে দৃষ্টি শক্তি নিয়ন্ত্রণ করেন্লাহ বলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করা হলো মাই খরিজুল হাইয়া মিনাল মাইতে মিনাল হাই কে জীবিত থেকে মৃতকে কে বাহির করেন কে মৃত থেকে জীবিতকে বাহির করেন কাপড়ারা কি বলছে লাইয়াল্লা অবশ্যই অবশ্যই দুটা তাকে দিছেন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করালু আমাই উদাব বেরল আমরা এই সমগ্র বিশ্ব জাহানের যা কিছু আছে এগুলো পরিচালনা করে কে দেখেন কাফেরদের ইমান কত মজবুত লাইয়ুল আল্লাহ অবশ্যই আল্লাহ তারা বলে না গাউস কুতব আবদাল এরা পরিচালনা করে বলেনি অথচ বাংলাদেশের অনেক পৃথিবী পরিচালনা করে কে কে এতজন গাউস আছে এতজন কুতুব আছে এতজন আব্দাল আছে এতজন আব্দ আছে এরা পরিচালনা করে না কিন্তু মুর্শিকেরা কি জবাব দিছে লাইয়া কুল উন্নআ অবশ্যই অবশ্যই আল্লাহ ला इला। ला इला खाली करवा इल्लायर कोई कारण अपनी आल्ला सृष्टि करता मानिक दाता मानव पालन करता मानन सब मानन इबलिस असुविधा की ইসর অসুবিধা এক জায়গায় আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানবেন না এটা সহ্য করতে পারেন এর জন্য আপনাকে যদি বলেন্লাহ ইমান হয়েছে হয়েছে যদি লা রাজা ইল্লাল্লাহ। এটার দ্বারা যদি ইমান হইতো আবু জাহেলেরও ইমানদার হইতো আবু জাহে আল্লাহকে একমাত্রা মানছে আল্লাহকে সৃষ্টিকর্তা মানছে আল্লাহকে মালিক মানছে তাহলে এই কালেমা যদি হইত তাহলে তো তারা এল্লা আল্লাহ বাসাই করছেন আল্লাহ বাসাই করছেন মাবুদের বিষয়টা এটাই হলো ইমানের আকে মূল জিনিস এই কালেমাকে খন্ড বিখণ্ডিত করা যায় না কালেমা পূর্ণাঙ্গ কালেমা হল এমন একটা কালেমা ফিস এটা এমন একটা সাজারাতিন গাছ জেটার শিকট জমিনে আর শাখা প্রশাখা আসমানে এখন গাছ এটার যদি অর্ধেক কাটি দেন ला इलामारिकड़ो जमी शाखा प्रशाखा क्या मान अपनी काटे दिल इलाहारे इलाहा का काटे दी ইল্লা রে আলাদা করছে লাহা আলাদা করছে তাহলে হয় শিকর আছে আগা নাই অথবা আগা আছে আর এটার আগা কোথায় আল্লাহ কোথায় আল্লাহ তাহলে আপনি শিকড় আছে কিন্তু আগা নাই মানে আল্লাহ নাই ইমান আসা নাই নাস্তিক কেউ যদি इल्ला को ला इलाहा, ला इलाहा, ला इलाहा। की नास्तिक नास्तिक <laughs> हीन ग এই জন্যই এই কালেমায় তৈরি একটা মহা মূল্যবান কালেমা তরহীদের কালেমা এটা নিয়ে মরতে পারলে ডা খাল জানা সোহানা আখেরা কালামিহি লা কি হবে আল্লাহ এটা বলেন নাই মানা ইল্লাল্লাহ এই কথাটা এই বললাম যে দিয়ে রুবিয়া দাবাত দিচ্ছেন এবাদতারে দাবাত দিচ্ছেন যুগে যুগে কাফারদের সাথে নবীর মূল সেটা কি নিয়ে এর জন্য আল্লাহ ইয়ে ঠিক করছে এখানে দাওয়াত দিছেন আল্লাহর সাথে কি আর কোন আছে মাবুদ আছে ওই কাটা কাটা আল্লাহকে ইন ইনসাফ পূর্ণ কা আর কেউ যদি আল্লাহ ইনসাফ করে মেনে নেই রাজা নেহা करारान जिनी जुन्न ए तके करे तके ए रूम সাজায় রাখা হয় সেখানে অক্সিজেন দরকার এটা দরকার সেটা যাতে টান দিলে সাথে সাথে হাতের গেলে সব পাওয়া যায় আল্লাহ আল্লাহর এই জমিনটাকে আমাদের জন্য একেবারে যেই যেটা দরকার। এরকম সংকট দেখা দিছে যে নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস বন্ধ হয়ে গেছে এই এলাকায় বাতাস পাওয়া যাচ্ছে না অভাব দেখা দিছে। এরকম দেখা দিছে। মানুষ বেঁচে থাকার জন্য যত রকমের যত উপকরণ দরকার স্থাপন করেছেন পাহাড় দিয়ে ফেরেক মারছেন জমিন গুলাকে ওয়াজা আলাই বাহারাই নেহা যে के जीनी तो पानी मिशते जवाब आल्लामे যদি এগুলো সব একমাত্র আল্লাহ করে তাহলে এটা হলে একেবারে সোজা অঙ্ক যদি সবকিছুর মালিক সবকিছুর পরিচালনাকারী একমাত্র আল্লাহ হয় তো ও আমার একমাত্র আল্লাহ কিন্তু এই কথাটাই পৃথিবীর অধিকাংশ মানুষ জানে না জবাব দাও আমি দা আহ যখন কোন অসহায় অনুপায় বিপদগ্রস্ত ব্যক্তি দোয়া করে ডাকে आई आल्ला रोग कर दाओ आल्लासहा मानुषा जो डाक दे दो असहा मानुषा के प्रश्न करते हिदुर रूबीय दावत তুমি যখন দোয়া করো তোমার দোয়াটা কে শুনে তোমার বানাইছেন কে তোমাদেরকে জমিনের খলিফা এখানে আল্লাপাক ব্যাখ্যা দিছেন ওয়াই আলুকুম খোলাফা আলআরুদে খোলাফা আল আমি জমিনে খালিফা বানাইতে চাই এটা আল্লাহ বলেন নাই আল্লাহ আমার খলিফাও বলেন নাই জমিনের খলিফাও বলেন নাই কিচ্ছু বলেন নাই খালি বলছেন কি জমিনে আমি খলিফা বানাইতে চাই খিফা বানাইছেন কিসের খলিফা পৃথিবীর খলিফা জমিনের খলিফা জমিনের খলিফা কেমনে হয় খলিফা কাকে বলে খালিফা মানে পিছনে থেকে খালফুন মানে পিছনে একজনের পিছনে একজনের অবর্তমানে যিনি দায়িত্ব পালন করেন তার নাম হলো খালিফা যেমন খলিফাকে আবু বকর রাদি আল্লাহ আবু বকর রি আল্লাহুর খলিফাকে অমর রাদি আল্লাহ অমর রাদি আল্লাহ তোলুর খলিফাকে রা এইটাকে বলা হয় খালিফা এখন মানুষ জমিনের খলিফা কিভাবে এই জমিনে প্রথমে ছিল জিনিসদেরকে আল্লাপা বানাইছে আল্লাপ জমিনে জিনের খলিফা বানাই দিছে আবার আল্লাহ মানুষের ভিতরে এক প্রজন্মকে আরেক প্রজন্মের খলিফা বাপের খলিফা ছেলে ছেলের খলিফা নাতি নাতের খলিফা এইভাবে চলতে থাকে একজনের পর একজন খালিফা একজনের স্থা একজন এই জন্য মানুষের নাম হলো যখন বলবা না দোয়া করলে একমাত্র দূর করে জমিনের খলিফা আল্লাহ বানাইছেন তখন জবাব হবে আ আল্লাহ তাহলে কি আল্লাহ ছাড়া আর কেউ আমাদের থেকে কি আবাদত পাইতে পারে दावा दिदी जुलुमा तिल बारे बहारे स्थलपते जलपथे अंधकार के, के रास्ता देखा দেখে মানুষ বুঝতে পারে বৃষ্টি আসতেছে এটা বৃষ্টির সুসংবাদ বহন করে তা আল্লাহ বলতেছেন এই সুসংবাদ বহনকারী বৃষ্টিটা কে তোমাদের কাছে এই বৃষ্টির আগে এই বাতাসটা কে প্রবাহিত করে জবাব হবে কি আল্লাহ সব কিছু থেকে অনেক তিনি যিনি সৃষ্টির সূচনা করেছেন আবার সৃষ্টির পুনরাবৃত্তি করবেন কে একমাত্র আল্লাহর সাথে আর কোনো থাকতে পারে কি দেখেন কি সুন্দর করে আল্লা দাওয়াতের পদ্ধতি শিখেছেন তাওহিদুর রূপ দিয়ে তাওহিদুল বলো দাওয়াত दलिल प्रमाण नहीं आसो जदि तुम्हारा तुम्हारे दावी सत्यवादी सरक कर असुविधा नहीं दलिल दिए सरक कर এই যে ক্ষমতা আল্লাহ থাকে যদি সত্যবাদী হো তাহলে নিয়ে আসো দলিল প্রমাণ কোনদিন পাওয়া যাবে না আল্লাহ হাসমান আমাদের সবাইকে কোরআনের কারিমের আয়াত আলোকে আমল করার তৌফিক দান করো আল্লাহাক আমাদেরকে তৌহিদ বুঝার তৌহিদ জানার তাওহিদের উপরে কামত থাকার আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে সেরেক মুক্ত তওহিদি ইমান নসীব করুন আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের উপরে পরিবার পরিজনের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন